আনা সিবনু মালিক রজাল্লাহ তালান্নতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা সাল্লাম বলেছেন সালাতের পূর্বে যে জবে করবে তাকে পুনরায় জবেহ করতে হবে তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল আজকের এই দিনটিতে গোস্ত খাবার আকাঙ্ক্ষা করা হয় সে তার প্রতিবেশীদের অবস্থা উল্লেখ করল তখন নাবি সাল্লাহ সাল্লাম যেন তার কথার সত্যতা স্বীকার করলেন সে বলল আমার নিকট এখন ছয় মাসের এমন একটি মেষ শাবক আছে যা আমার নিকট দুটি হৃষ্টপুষ্ট বক্রির চাইতেও অধিক পছন্দনীয় নবী সাল্লা সাল্লাম তাকে সেটা কুরবানি করার অনুমতি দিলেন অবশ্য আমি জানি না এ অনুমতি তাকে ছাড়া অন্যদের জন্যও কি না